বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারিবাবুর মোটর গাড়ি সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দ সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে জন্য কর্নেল কাহিনী এছাড়া সুখতারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প তিনি বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য লিখেছেন অনেক নাটক চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় আজকের গল্পটা আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত সৈয়দ মোস্তাফা সিরাজের চাপা এই বইটি থেকে প্রধান চরিত্রে বাবু এবং সাহেব ভূত গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার সোমক শুরু হচ্ছে মুরারি বাবুর, মোটর গাড়ি মুরারিবাবুর গাড়ি কেনার পেছনে একটা জব্বর না হলেও ছোটখাটো কারণ ছিল আজকাল বাসে ট্রামে ওঠা বড় সহজ কথা নয় বাবুর মতো বয়স্ক লোকের পক্ষে তো নয় সেদিন কসবা যাবেন মাস্তুত এক দাদার নাতির অন্নপ্রাশনে নিউ মার্কেট থেকে কয়েকটা খেলনা কিনে এনেছেন তার মধ্যে আছে একটা রঙিন মোটা বল প্রায় পাতলা তৈরি। সেই বলটা মাথার উপর তুলে রঙিনোকুরা যেমন ভাবে তাকিয়ে দেখে তেমনি করে দেখতে দেখতে এসেছেন হেসেছেন প্রচুর খো খুব পছন্দ হবে এটা আহা দোলনার মাথার উপর এমন রাঙা বল ঝুলিয়ে রাখলে তিনি এখনই খোকা হতে রাজিয়াছেন হায় রে সে কাল তখন এমন সব ছেলে ভোলানো সেরা জিনিস ছিল কোথায় মুরারি বাবু যে আমলে খোকা তখন তার মাথার উপর বড় জোর রঙিন কাগজের ফুল ঝুলিয়ে দেওয়া হতো আর কিছু না কাগজের ফুল কোনো মানে হয় খোকা বাবু দইবাত খুদে হাত বাড়িয়ে ওটা ছিঁড়ে নিতে পারতেন কত সহজে এবং সঙ্গে সঙ্গে মুখে পড়ে দিতেন নিশ্চয় তার ফলটা মারাত্মক হতো না গলায় লেগে দম আটকে ওই বয়সে মারা পড়তেন রাস্তার ভিডের তিনি এই সুন্দর পৃথিবীর কত কিছু সেরা জিনিস দেখার সুযোগ পেতেন না যদি ওভাবে ভাবে দইবাত মারা পড়তেন তাই মানুষ বুদ্ধি করে এমন রঙিন হালকা বল বানিয়েছে খোকাখোকুদের জন্য এতো তো গেলা যাবে না কোনো রিস্ক নেই তোফা আজকাল মানুষের কত বুদ্ধি বিগলিত এবং আনন্দিত বাবু সামনে এই সময় এসে পড়লো একটা বাস ভিড় ছিল ছিল না কি লক্ষ্য না করে যেই চাপতে গেছেন হুড় মুড় করে লোকেরা নেমে এলো কিংবা চাপতে গেল বাবু ছিটকে পড়ে রাস্তায় চিৎপাত হয়ে গেলেন এবং হায় হায় সেই সুন্দর রঙিন বলের ওপর প্রকান্ড এক ভুঁড়িওয়ালা লোক বাবুর মতো রোগা পটকা লোকের ধাক্কায় সশব্দে পড়ল ব্যাস পট পট পটান কিংবা ফট ফট ফটাস এই রকম একটা শব্দ হল তারপর বাবু মাথা তুলে দেখলেন বাসটা চলে গেছে এবং তার মাথার দুহাত দূরে পড়ে আছে কয়েক টুকরো রঙিন রাবারের ছিবড়ে আর্তনাদ করতে গিয়ে করলেন না শান্ত মাথায় উঠে জামা ধুলো ঝাড়লেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো বাসে না। সেদিন সন্ধ্যায় আর সেই চাপ অন্নপ্রাশনের গেলেন না ভাগ্নে বীরুকে পাঠিয়ে দিলেন খোকার জন্য কেনা বাকি খেলনাগুলো তো পৌঁছে দেওয়া দরকার মুরারিবাবুর গাড়ি কেনার কারণ হলো এই হ্যাঁ মুরারিবাবু ঝোঁকের মাথায় তারপর একটা মোটর গাড়ি কিনে ফেললেন সহপাঠী ছিলেন পুরনো মোটর পার্টস একটা দোকানও আছে ভোঁদা তিনি পরামর্শ দিয়েছিলেন নতুন গাড়ি কেনার অনেক হাঙ্গামা আজকাল না। পারমিটের জন্য লাইন দিয়ে হাফিজেজ করতে হয় যে গাড়িটা কিনলেন সেটা একটা তার নাম ছিল মুকুন্দ লাল খুব পাকা ড্রাইভার মুরারিবাবু দিন কতক ভাগ্নে বীরু আর রাঁধুনি জটিলকে নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড কখনো বম্বে রোড হয়ে ঘোরাঘুরি করতে থাকলেন মুকুন্দ অবাক হয়ে ভাবল বাবুর কি মাথা খারাপ হয়েছে আফিস নেই ব্যবসাপাতি নেই অথচ খামোকা তেল খরচ করে সেই বর্ধমান নয়তো ওদিকে কোলাঘাট অব্দি ছোটাছুটি করে বেড়াচ্ছেন মুরারি বাবু পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হাওয়া খেতে নিয়ে যেতেন প্রতিবেশীরা আর তাঁর আড়ালে নিন্দা মন্দ করতেন না প্রায় মুরারি বাবুকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছিলেন মুরারিবাবুর পাড়া জুড়েও শুনাম এরপর ক্রমশ পাড়ায় যখন যার গাড়ি দরকার বাবুর কাছে মুরারিবাবু শেষ টায় খুব বিব্রত বোধ করছিলেন খরচে ব্যাংকে জমানো টাকা করি ফুরিয়ে ফতুর হয়ে যাবেন যে তখন একদিন ভাগ্নে বীরু আর জটিলকে নিয়ে পরামর্শ করতে বসলেন বীরু বলল এক কাজ করুন মামা আমি নিজে ড্রাইভিং শিখে তাহলে খামোখামুকুন্দ কে রাখার দরকারই হবে না আমি আপনার ড্রাইভার হব বাবু চোখ কপালে তুলে বললেন তুই গাড়ি চালাবি রক্ষে করো বাবা কবে কোথায় ঘটিয়ে একেবারে আঁতকে উঠে কথা বন্ধ করে তিনি আধ চোখ বুঝে সম্ভবত দুর্গা নাম জব করে নিলেন জটিল বলল বরং এক কাজ করুন বাবু মশাই আপনি নিজেই গাড়ি চালানো শিখুন আপনি বিচক্ষণ মানুষ ঠান্ডা মাথা আপনি নিজে গাড়ি চালানো শিখলে কোনো বিপদের ভয় থাকবে পরামর্শটা মনপুত হলো বাবুর বীরু বীরস মুখে চলে গেল নিজের ঘরে মুরারি বাবু ভাবলেন ঠিকই তো বীরু ছেলে মানুষ গোঁয়ার তুমি করাটা ওর পক্ষে স্বাভাবিক তার চেয়ে আমি প্রবীণ মানুষ আমি হুঁশিয়ার হয়ে গাড়ি চালাতে পার বাবু মুকুন্দের কাছে গাড়ি চালানো শিখতে শুরু করলেন মুকুন্দ টের পাচ্ছিল এবার তার চাকরি যাবে তা যাক ড্রাইভারের চাকরি পেতে অসুবিধে নেই তাছাড়া এই বাবু মশাইটি যা খামখেয়ালি রোজ খামুকা বর্ধমান কোলাঘাট করে তাকে নাকাল করে ছাড়ছেন এবার নিজে গাড়ি চালানো শিখলে বুঝবেন ঠেলাটা মুকুন্দ নেহাত লজ্জায় চাকরি ছেড়ে যেতে পারছিল না রোজ ভোরবেলা গড়ের মাঠে গিয়ে গাড়ি চালানোর তালিম নিতে থাকলেন মুরারিবাবু বাবু। দিনে পরে রাস্তায় ভিড়েও বাবু গাড়ি চালাতে চেষ্টা করেন তার পাশ ঘেঁষে বসে থাকে মুকুন্দ দরকার বুঝলে সে হাত লাগাবে এই করে শেষ পর্যন্ত মুরারিবাবু দিব্যি গাড়ি চালানো শিখে নিলেন লাইসেন্স জোগাড় করে ফেললেন তাঁর ক্রিম রঙের ল্যান্ডমাস্টারের সামনে ইংরেজি হরফে লাল রঙের এল নতুন লাইসেন্স মার্কা বোর্ড ঝুলিয়ে পাইক পাড়া থেকে কসবা কসবা থেকে ক্যানিং করে ঘুরে বেড়ালেন তারপর যথারীতি মুকুন্দকে জবাব দিলেন এবার থেকে একা গাড়ি চালাতে আর কোন অসুবিধা হবে না কিন্তু তার বিচক্ষণ ড্রাইভিং হাত হলে কি হবে ওই যে সব কল্পিত জমের মতো প্রকাণ্ড লরিগুলো হর্দমানাগনা করছে রাস্তায় তাদের সঙ্গে জলাকি সহজ কথা। একদিন হাওড়া থেকে মুরারিবাবুর গাড়িকে ধাক্কা মারল গাড়ি গিয়ে থামে লাগলো ইঞ্জিন প্রায় হাড় ভেঙে অক্কা পেল কিন্তু মুরারিবাবুর বরাত ব্রেক কষেছিলেন সঙ্গে সঙ্গে কিংবা লরির ড্রাইভারই ব্রেক কষেছিল অল্পের জন্য মুরারি বাবু রক্ষা পেলেন কাঁচের টুকরোয় কপাল ও কান কেটে গেল স্টিয়ারিং এর ধাক্কা বুকে লাগলেও আশ্চর্য মুরারিবাবুর ফুসফুস আর কলজের জোর আছে বলতে হবে খুব একটা জখম হলেন না হাসপাতালে ফার্স্ট এড দিয়েই ছেড়ে দিলেন ডাক্তার খবর পেয়ে বিরু ছুটে গিয়েছিল রিকশায় চাপিয়ে মামাকে বাড়ি নিয়েল। সবাই ভেবেছিল মুরারিবাবু আর গাড়ির কাছ মারাবেন না কিন্তু ভোদা মিত্রের একটা গ্যারেজও ছিল ল্যান্ডমাস্টারটা সারাতে গেলে ভোদাবু বললেন শোনো মুরারি তোমার এই যা অবস্থা হয়েছে অনেক খরচ পড়ে যাবে না বরং একটা যাহোক দামে ঝেঁড়ে দাও তোমাকে আমি আরো সস্তায় এর মজবুত এবং গাড়ি দিচ্ছি। মডেলের বলে ফাঁক গলিয়ে নিয়ে যাওয়া সোজা হবে গলিটলিতেও ঢোকা যাবে মুরারিবাবু ভেবে চিনতে রাজি হলেন গাড়িটা একটা কালো রঙের পুরনো মডেলের ফোর্ড পাদানি আছে তেল খরচ কম লম্বা চওড়ায় যা আকার খেয়াল না গাড়ি বলে মনে হবে তা হোক অত প্রকাণ্ড ল্যান্ডমাস্টারের চেয়ে এই জিনিসটাই ভালো যেমন পক্ষী তেমন বাসা বাবু আরো খুশি হলেন ভোঁদা মাত্র সাড়ে তিন হাজার টাকায় গাড়িটা বেঁচতে চান শুনে গাড়িটা গ্যারেজের কোনার দিকে রাখা ছিল ঝুল জমে ছিল আষ্টে পৃষ্ঠে গ্যারেজের মিস্ত্রীরা ঝেড়ে ফুঁচে চকচকে করে দিল। মুরারি বাবু স্টার্ট দিয়েও দেখে নিলেন এ যেন বাঘের বাচ্চা চাপা গড় আওয়াজ তুলে গুলতির মতন ছুটতে চায় বাবু গ্যারেজের গেটের কাছে দাঁড়িয়ে সস্নেহে গাড়িটার দিকে তাকিয়াছেন মিস্ত্রিরা আবার এক দফা কলকবজা পরীক্ষা করছে এমন সময়ে কালি ঝুলি মাখা প্যান্ট শার্ট পরা অন্য একজন মিস্ত্রি তার কাছে সে চাপা গলায় কেন বলতো বাবু গাড়িটা সব ভালো কিন্তু দোষ আছে দোষ কি দোষ মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত भाला ए ए गोर -गोर हाँ बाबू देखी रहा घर टाइम ना घुम्ट मिसेज है तर चापा आवाज इले सब टाइम मुरारी बाबू सन्दिग्ध स्वरेल বলো তাহলে নিশ্চয় কেউ চালিয়ে নিয়ে কোনো কাজে বেরিয়ে যায় না বাবু না তা নয় বলে মিস্ত্রি জোরে অসম্ভব নিশ্চয় কেউ নিয়ে যায় আজকাল গাড়ি চুরি করে ডাকাতরা সব ডাকাতি করতে যায় তো এমনি কোন ব্যাপার তুমি দেখে থাকবে এক্ষেত্রে কিন্তু ডাকাতরা গাড়িটা ফেরত দিয়ে যায় যা না বাবু গেটে তো তালাবন্ধ থাকে তাছাড়া আমি সচককে দেখেছি গাড়িতে ড্রাইভার থাকে না আর গেটটাও আপনা আপনি খুলে যায় গাইটা চলে এলে আবার গেট যেমন ছিল তেমনি বন্ধ হয়ে যায় ভূত গাড়ি চালায় দেখে। মিস্ত্রি বলল হাসছেন বাবু পরে কিন্তু কাঁদতে হবে যাই হোক মিত্তিবাবুকে দয়া করে বলবেন না আপনার ভালোর জন্য বললাম তার করুণ মুখ দেখে অগত্যা বাবু ঠিক করলেন কথাটা বলবেন না ভোদাবুকে মিস্ত্রিটা নিশ্চয়ই গরিব চাকরি খেয়ে লাভ কি নেশার ঘরে যা দেখেছে সরল মনে বলতে এসেছে কিছুক্ষণ পরে মুরারিবাবু গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন চমৎকার গাড়ি এর মাথায় ভূত চাপার কোন লক্ষণই দেখলেন না নিচের তলায় একটা গ্যারেজ বানিয়ে দিয়েছিলেন বাড়িওলা ওই গ্যারেজে গাড়ি ঢুকিয়ে তালা আটকালে। সন্ধ্যা হয়ে এসেছে এখন আর কোথাও লাভ নেই সকাল হোক তখন বেরোবেন কল্যাণী অব্দি ঘুরে আসা যাবে বেশ গরম পড়েছে শহরে তার উপর ভিড় কল্যাণীর মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসবেন নিরিবিলি কোথাও একটু বসবেন ভাবতেও খুশিতে রোমাঞ্চ চাকছিল से खुशी चोखे और घूम आसे ना सर पूबर बीते दाणाले नीचे उठन मत जगह ग्यारेजा देखा जारचा हुई आबझा आलो ग्यारेजर किनारा अब्दि पूछय बैलकानी थे नीचे ग्यारेजार देखिल कल प्रतीक्षा अस्थिर घूम आसते ही चायना रत बारोटा नागाद विछाना गड़े सब चोख बुझे हठात मन हल नीचे चापा गड़गड़ शब्द हो चोखे कान पातल मुरारी बाबू भावल रस्ताय गाड़ी जा ही शब्द क्योंकि शब्दा तो दूर सर जापर जोर एक शब्द আচমকা খুললে যেমন শব্দ হয় তেমন শব্দ তখন বিছানা থেকে লাফিয়ে উঠলেন মুরারিবাবু গাড়ি চোর তো তখনই ব্যালকানিটে গিয়ে দাঁড়ালেন উকি মেরেই অবাক হলেন মুরারিবাবু গ্যারেজের গেট খুলে গেছে এবং তার গাড়িটা বেরিয়ে উঠোনে গিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বাড়ির বড় গেটের দিকে তারপর বড় গেটটা খুলে যাওয়ার পর মুরারিবাবুর মুখ দিয়ে আওয়াজ বেরোল হেড়ে গলায় প্রকাণ্ড চেঁচিয়ে বললেন চোর চোর চোর দেখতে দেখতে হুলস্থুল হইচই শুরু হয়ে গেছে বিরুয়া জটিল দৌড়ে এসেছে এবং কিছু না বুঝেও মুরারিবাবুর সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতে শুরু করেছে বাবু ততক্ষণে টের পেয়েছেন শুধু চোর বলাটা ঠিক হচ্ছে না অমনি চেঁচাতে থাকলেন গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর জটিল শুনল বাড়ি চোর সে বাজ খাই আওয়াজে বাড়ি চোর শুনে তারাও বলছেন আশেপাশের বাড়ি এবং ক্রমে সারা পাড়া থেকে লোকেরা বেরিয়ে লাঠি সোটা কাটারি বটি কয়লা ভাঙা হাতুড়ি যে যা পেরেছে নিয়ে বেরিয়েছে একজনের হাতে ক্রিকেট ব্যাটও দেখা গেল ততক্ষণে মুরারিবাবু নিচে নেমেছে বড় গেট তো বন্ধ গ্যারেজের গেটও বন্ধ তালাও আটকানো আছে আর গাড়ি কি মুশকিল গাড়িটাও তো আছে বহাল তো আছে যেমন রেখেছিলেন তেমনি আছে বাবু মুরারিবাবু দিব্যেগেছিলেন এবং ছিলেন গতিক বুঝে চেপে গেলেন বাবু সবার প্রশ্নের জবাবে বললেন না না চোর ঢুকেছিল গেট ডিঙিয়ে ভাগ্যিস আমি ব্যালকনিতে ছিলাম তাই বেড়া পালিয়ে গেল সবাই চোরের কথা আলোচনা করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল সত্যি পাড়ায় আজকাল মাঝে মাঝেই চুরি হচ্ছে মুরেরি বাবু কিন্তু ব্যাপারটার মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না নিজের চোখকে অবিশ্বাস করবেন কেমন করে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন ঘুম ভাঙল ভোরের দিকে টেবিল ল্যাম্প জেলে অভ্যেস মতো ঘড়ি দেখে নিলেন চারটে কুড়ি বেঁচেছে ঠিক পাঁচটায় বিছানা ছেড়ে ওঠা ইদানি মেস আর এবং গেট খোলার শব্দ লাফিয়ে উঠে ব্যালকনিতে গেলেন মুরারিবাবু তারপর সবিস্ময়ে দেখলেন বড় গেট আপনা আপনি খুলেছিল সদ্য বন্ধ হচ্ছে এবং তার কালো ক্ষুদে ফোট গাড়িটা পিছু হোটে গ্যারেজে ঢুকছে গ্যারেজের গেট খুলে রয়েছে গাড়িটা পিছু হটে ভেতরে ঢুকতেই গেট আবার শশব্দে বন্ধ হয়ে গেল বাবু এই ভেবে নিজে চুল টানলেন না জিব্দি ব্যথা করছে তারপর কান দেখলেন হম কানেও ব্যথা করছে তারপর গম্ভীর হলেন হাসির কথা নয় নির্ঘাত তার কোন গুরুতর অসুখ বিসুখ হয়েছে মানসিক ব্যাধি যাকে বলে কোনো সাইকায়িস্ট মানে मनोचिकित्सकर्शन अस्वस्ती आड़ उठल मुरारीबाब सकाले उज्जवल आलोएस्िता निमेषे चले गुरारीबाब रे भूतुड़े बेपार दिन आलोए स्वप्न मन हम স্বপ্নটা বেয়ারা এই যা ডাক্তার টাক্তার দেখাতে গেলেই আজকাল হাঙ্গামা কাঁড়ি কাঁড়ি ওষুধ গিলতে হবে হয়তো বলবেন হাসপাতালে ভর্তি হতে হবে মুরারি বাবু। তাও সাধারণ হাসপাতাল হলে কথা ছিল মানসিক হাসপাতাল যে কি সাংঘাতিক তাকে তিনি জানেন না ওরে বাবা সেখানে যত পাগল থাকে মুরারিবাবু ব্রেকফাস্ট খেয়ে গ্যারেজে গেলেন বীরু জটিলকে বলে গেলেন কল্যাণী যাচ্ছে কল্যাণীতে রাধাকান্তর বাড়িও একবার যেতে পারি বুঝলি বীরু অনেকদিন দেখা হয়নি ওর সঙ্গে যদি দেখিস সন্ধে নাগাদ ফিরলাম না জানবি রাত্রিতে রাধাকান্তর ওখানে আছি গ্যারেজে কালো গাড়িটার মধ্যে এত এতটুকু ভৌতিক ব্যাপার নেই খাঁটি একটি মোটর গাড়ি বলতে যা বোঝায় তাই দিব্য স্টার্ট নিলে চলতেও শুরু করল মানে মুরারিবাবু নিজে থেকে চলবে না হলে সে একেবারে অচল জড়ো বস্তু মাত্র বাবু মনের সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কল্যাণী পৌঁছতে ঘন্টা দেড়ে লাগলো না प्रथम किचुक्षण विशाल एलिक अजस् रास्ता दिए चक्कर मेरे बेड़ें कखो गाचतल थेमे उदास मने दिगंत देखते लागलें गुनगुन कर गान गाइ छा दुपर्णागत खिदे पेले तक राधा बाबू बाड़ी चलिटा ता, चा पेचने फाका विशाल मठर गंगा এক টে ভারী সুন্দর জায়গায় বাড়ি করেছেন না বলে এবং দুই বন্ধুতে প্রচুর সুখ দুঃখের কথা হলো আহারাদিও হলো ভালো রকম তারপর বিকেলে গাড়ি চাপিয়ে রাধাকান্তবাবু এবং তার বাড়ির সবাইকে সারা এলাকা ঘোরালেন রাধাকান্তবাবু তাকে রাতে থেকে যেতে বলবেন সে তো জানা কিন্তু মুরারিবাবু খেয়ালি এবং গোঁ ধরা মানুষ বরাবর হঠাৎ মাথায় ঝোঁক চেপে বসল কলকাতা ফিরবেন তখন সন্ধ্যে হয়ে আসছে সাড়ে ছটা বাজে রাধাকান্তবাবু পথে ডাকাতের ভয় দেখিয়েও কাবু করতে পারলেন না মুরারি মুরারিবাবুকে মুরারিবাবু বেরিয়ে পড়লেন কাঁচরা পাড়া পৌঁছতে বড় জোর আধ ঘন্টা লাগার কথা কিন্তু অবাক হয়ে দেখলেন সম্ভবত রাস্তা ভুল করে ফেলেছেন দুধারে বিরাট সব গাছ ফাঁকা মাঠের মধ্যে দূরে দূরে কোন বাড়ির আলো দেখা যাচ্ছে ব্যাপারটা কি আন্দাজ করে এগিয়ে একটা বাঁধিকে মন নিলেন কিন্তু চলেছেন তো চলেছেন সেই দুধারে বড় বড় গাছ ফাঁকা মাঠ এবং আলো জলা বাড়িগুলো एनेक दूरे आ रस्तर धारे लैंपोस्ट नहीं घन अंधकार जमे ते हेडलैटर आलोय झोपे इटखोला भेस उठच कनप्राणी देखा नहीं घड़ी देखल आट्ट अस्वस्ती हलो मुराली बाबू দূরে একটা আলো জলা বাড়ি দেখা যাচ্ছিল সেদিকেই এগিয়ে চললেন বাড়িটা এই রাস্তা ধারে বলেই মনে হচ্ছিল কিন্তু যত যাচ্ছেন বাড়িটা দূরত্ব যেন একই থেকে যাচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছেন গাড়ি মনে হচ্ছে ঘন্টায় পঞ্চাশ মাইলেরও বেশি গতি এই গাড়ি পক্ষে এই গতি চরম ইঞ্জিন গরম হয়ে উঠেছে হঠাৎ ঘটনা ঘটে গেলে বিপদে পড়তে পারেন তাই একটু সংযত হলেন মুরারিম তারপর হঠাৎ এক সময় একটা ব্যাপার তিনি টের পেয়ে শিউড়ে উঠলেন গাড়ি আর যেন তাঁর আয়ত্তে নেই আপনা আপনিই চলছে স্পিড কমাতে গিয়ে টের পেলেন কমল না ব্রেক না হতেই আশ্চর্যিং নিজে থেকেই ঘুরতে শুরু করল তখন আতকে উঠে হাত সরিয়ে নিলেন মুরানি মোম আশ্চর্য স্টিয়ারিং যেখানে যেমন ঘোরার ঘুরছে क्यों गाड़ी धक्का घटल ब्रिजे उठार पर घर टाना शब्द हल मुरारीबाबू गियारे हाथ ठेकानी अथच मुरारी बाबू शरिम তবু মাথা ঠান্ডা রেখে বসে রইলেন স্টিয়ারিং ব্রেক গিয়ার আয়ত্তে আনার চেষ্টা করলেন পারলেন না যেন কোনো অদৃশ্য ড্রাইভার তাঁরই জায়গায় বসে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে এমনি ভয় পেয়ে বাঁদিকে সরে গিয়ে বসলেন ড্রাইভারের জায়গা ফাঁকা রইল এবং অশরীর সেই ড্রাইভার गियर माजे -माजे तुले। गाड़ी निये को मुरारी बाबू झिमझिम कर हठात देखें सामने एक गाड़ी हेडलैट देखा जापर देखल वोटा लरि प्रचंड बेगे आस पास काटिए जाए आलोय मुरारी बाबू देखते स्पष्ट देखें स्टीयरिंग सामने तरह मात्रुट तफाते बस मुखे दाढ़ी गोप आर पोशाकटा बिलिति मन हल मुखटा लालचे रंगे से ड्राइर যে একজন সাহেব তাতে কোনো ভুল নেই মুরারী আর মাথা ঠিক রইল না গ করে অজ্ঞান হয়ে গেলেন মুরারিবাবু যখন চোখ মেলে তাকালেন তখন সকাল হয়েছে অভ্যেস মতো তড়াক করে লাফিয়ে উঠে বসলেন তারপর অবাক হয়ে গেলেন ভেবেছিলেন নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন আজ উঠতে বেলা হয়ে গেছে ইজা। যা ঘুম থেকে তুলে দেয়নি বলে জটিলকে একচোট নেবেন ভেবে পা বাড়াতেও যাচ্ছিলেন কিন্তু ও হরি तो निजे घर नए जानला दिए बतखनि नजरे आस जंगल पाखाखाली डाक गाचपला खूब घन घर भेतर कैमन जान एक पुरान पुरानो भाव प्रकांड लोहार खाटर ओपर पुरु नारकेल छोड़ार गदी तरह छेड़ाखोड़ा दोशक এবং তার উপর চাদরটাও ময়লা বাবু উল্টে পাল্টে দেখে নিলেন বিকৃত মুখে বসে রইলেন ঘরের কোনায় একটা আয়না বসানো টেবিল এটা সেকেলে ঢাউস আরামকে দাঁড়া রেল স্টেশনের ওয়েটিং রুমে যেমন থাকে আর দেয়ালে একটা মস্ত ঘড়ি घड़ी दोलकटा टक शब्द साढ़े सतट मुरारी रतभुत स्पष्ट भेसे उठल चोखे सामने कौन उज्जवल रोदे भरा सकाले पृथ्वी अनेक सहसी तट गट, -गट कर हेटे दर्जा खुले बड़े आश्चर्य बेपारेर कन्ध कर रीतिमत जंगल मदिखने डाक बांगल एक काल के लेखा मोहनपुर फरेस्ट बांगलो सर्वनाश মোহনপুর ফরেস্ট কোথায় কলকাতা কোথায় কল্যাণী আর কোথায় তাঁকে আনা হয়েছে এই যে একেবারে কৃষ্ণনগর এলাকায় এসে পড়েছেন বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বললেও চলে মোহনপুর ফরেস্টের কথা কতবার শুনেছেন বোনারীবাবু এটা নাকি সরকারি অভয়ারণ্য হরিণটরিনও আছে হরিণ থাকলে বাঘ থাকবে না তা কি হয় আর বাঘ যদি থাকে ভাল্লু কি থাকবে না কেন কথায় বলে না বাঘ ভাল্লুক তবে বাবু এবার তার ভুতুড়ে কালো রঙের খুদে ফোর্ড গাড়িটাও দেখতে পেয়েছেন ঘাস আর আগাছায় ভরা লনের কোনায় একটা গাছের তলায় গাড়িটা রয়েছে দেখেই হনহন হন করে এগিয়ে গেলেন কাছে गाड़ी दिनो दिव्यी भलो मानुषर मत दाड़ी सेम भूते बदमाइशर बिंदु मात्र लक्षण नहीं जान छूले फसका पड़े एम सवधानी भंगीते मुरारी बाबू तार गाए हाथ ठेकाले बुझे निलें स्वप्न सत्य जलज्जान तो सत्य दिन बेला गाड़ीटार भूतुरे व्यापार सैपार थे ना অতএব চালিয়ে নিয়ে যেতে অসুবিধে হবে না চেষ্টার পর তিলের কাঁটার দিকে চোখ পড়তেই চমকালেন এ কি এক ফোঁটা তেল নেই গাড়িতে অথচ তাহলে উপায় তাঁকেই জঙ্গল থেকে পায়ে হেঁটে বেরোতে হবে ভেবে ভাবনায় পড়ে গেলেন মনে মনে সেই অশরীরি ড্রাইভারকে গালবন্ধ করতে থাকলেন সবটুকু তেল পুড়িয়ে ঘামঘাই জঙ্গুলে বাংলোয় তাকে নিয়ে আসার কোনো মানে হয় আরে বাবা এত যদি গাড়ি চালানো শখ তাহলে সোজা কলকাতা নিয়ে গিয়ে তুললি না কেন পরক্ষণে মনে পড়ে গেল অশরীরি ড্রাইভারটা যে রীতিমতো সাহেব তখন মুনারি বাবু ফুটে তার উদ্দেশ্যে তারপর ছানা বড়া চোখে দেখলেন এক বুড়ো লালমুখর সাহেব বগলে টুপি আর হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে হাসছেন মুরারিবাবুর সব সাহস পিটিভের মতো করে নিমে গেল কি আমিও সম্মানিত অতিথি সকালের খানা খেতে ডাকছে जीते वक्यालापो हम भूत संगे एक बस ब्रेकफास्ट खावाने आयोजन कर সায়ে হোক আর দিশি হোক বাবা ভূত ইজ ভূত ভূতরা তো খাবারই খাবে তাদের হজম হবে বা সুস্বাদু লাগবে বলে মানুষেরও তা হজম হবে লাগবে এমন তো কোনো কথা নেই পেটের গণ্ডগোল হওয়া যেমন স্বাভাবিক তেমনি হয়ে পারে না তাদের দেরি হচ্ছে দেখে সাহেব হাত নেড়ে ফের ডাকলেন তার মানে চলে এসো শটাং দ্বিধা করো না যখন ডাকছেন তখন যাওয়া যাক না খিদেও তো পেয়েছে সেই কাল বেলা দুটোই রাধাকান্তবাবুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে প্রায় সতেরো ঘন্টা যাবৎ পেটে দানা পানি পড়েনি আর ভয়টা কিসে সে কাল রাতে নির্জন রাস্তায় ইচ্ছে করলেই তো সাহেব বুধ ঘাড় মটকাতে পারত মটকায় নিত এই দিনের বেলায় আর ঘাড় মটকানোর সাহস কি হবে ওর অতএবের খাবার চেঁচে অভিজ্ঞতা হয়ে থাকবে বাবু গটগট করেই হেঁটে গেলেন হাসি মুখে বারান্দায় উঠে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য সাহেব কিন্তু তার ছড়ি ধরা বাঁ হাতটা বাড়িয়ে দিলেন তখন বাবু দেখলেন ওর ডান হাতটা टर शून्ता झुल से कद्भुत क्या हाथ दिएुपी बगल दबा रेखे छड़ीटा बगल दबा हेक कर लुनारी बाबू मन हल प्रचंड ठंडा एक टुकड़ो बरफ ता के किबा तीन बरफे टुकरों के आकड़े धरे हाथ छाड़ा छाड़ी हुए कि मुरारी बाबू हाथ निश्चार हो रही ठंडा रक्त जान जमे गे ना कि साहेबरा शीत प्रधान बरफ पड़ा देश तरह एम ठंडा है मुरारी बाबू जीवने कोनो संगे हैंडशेक करेबिछू पीछू बांगलोर अन्न घरटे घरे देखें टेबिले पुरनो छेड़ा एक ढाकना चमत्कार लोभन खबर सजान कलाटे अबारीबरा खाए पटे सम्भवतः कफी रही मुरारी बाबू नोल जल इसेबूत होते हुआ भूत क्षति की खबर गो मोटे भुतुड़े रीति मत सुधु जटिल बदुर चोषा कलाकुर कान शक्त अमलेट खे मुरारी बाबू घेन्ना आंग एम मीठे रसे टईटुम्बुर आंगुर खेते कि सहज कथा कफी बटे दाड़े दाड़े खादी बाबू जत इंगरेजीते देश हालचाल नहीं कथा जाोटे को हाँ मुरारीब कार दुलिये oh, yes, मुरारीबाबू गाड़ी भूता मित्र क्या जत्न आत्ती करें তারপর ফের জানতে চাইলেন রোজ রাতে গাড়ি চেপে সাহেব কোথায় যান এবং কখন ফিরে আসেন সাহেব একটু হেসে জবাব দিলেন লম্বা কাহিনী ঠিক আছে মুরারিবাবু না শুনে ছাড়বেন না সে বললেন প্লিজ এরপর সাহেব বা সাহেবের বললেন তার সংক্ষিপ্ত ভাব এই नाम रबार्ट बेलिंगटनो पे आज बच्चे आगे जंगल कर नेशा छो बेलिंगटन साहेब तंगलोटा बनमा करोर्ट गाड़ी चेपे आसतारा फिर पथे দুর্ঘটনা ঘটে যায় রাস্তা কাঁচা ছিল তখন আগের রাতে বৃষ্টি হয়েছিল চাকা পিছলে গাড়িটা পাশের খাদে কাত হয়ে পড়ে সাহেব বেঁচে যান কিন্তু ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছিল সুস্থ হবার পর বাঁ হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতেন কোনো অসুবিধে হতো না বাংলোয়ে এসে রাত কাটাতেন আগের মতো একবার হলো কি অভ্যেস মতো কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন বেলিংটন অন্তকার রাত কৃষ্টনগরের কাছাকাছি এসে চাঁদ উঠল সেই চাঁদের আলোয় গন্ডগোলটা জোরে আর ব্যাস ফের ব্যাসীর খাদে কিন্তু এবার আর শুধু একটা হাতের উপর দিয়ে গেল না পুরো শরীরের উপর দিয়ে গেল তার মানে তার মানে বেলিংটন মারা পড়লেন হ্যাঁ মারা না পড়লে ভূত হলেন কেমন করে মুরারি বাবু এবার কিছু প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞেস না করে পারলেন না তাঁর প্রশ্ন এবং সাহেবের জবাব এইরকম আচ্ছা স্যার ভূত তো হলেন কিন্তু কেমন লাগে তাকে একটু বলবেন কেমন লাগে মানে দারুণ ভালো লাগে যা খুশি খেতে ইচ্ছে করলেই খাওয়া যাবে বাবু খাওয়ার মতো যদি বেলিংটন চোখ বুঝে কি বিড়িড় করলেন সবিশই মুরারি বাবু দেখলেন টেবিলের ঝোপ করে সদ্য ডাল ভাঙা এক গুচ্ছ এসে পড়ল। খেয়ে দেখেছেন টক ভাবটা থাকবেই সে তুমি যত দাম দিয়েই কেন আরে আঙুর কি মিঠে কি রস আলো আঙুর খেতে খেতে সাহেব বললেন দেখলে তো মোড়ে ভূত হওয়ার কত সুখ বাবু তারিফ করে বললেন তো হবে না বাবু তুমি যন্ত মানুষ আমি ছাইলে ফেয়ে যাবো ইচ্ছে করলেই হবে নোলায় জল নিয়ে মুরারিবাবু বললেন ইচ্ছে করুন না স্যার সাহেব চোখ বুঝে ফের বিড় করা একটা মাটির না। আ অপূর্ব খাসা ডাগর ডাগর শীত শুভ্র রসালো রসগোল্লা ভরা রয়েছে সরাটায় সাহেবের মুখের দিকে তাকিয়ে বাবু বললেন খাব স্যার এবার সাহেবকে বলে কয়ে বর্ধমানে সীতা ভোগ আর মিহিদানা আনাতে পারলে জীবন ধন্য হয় বললেন সত্যি বটে স্যার স্বীকার করছি মোড়ে ভূত হওয়ার খুব আনন্দ কোনো দায় নেই ঝক্কি নেই রোজকার নেই শুধু খাও আর খাও খাও আর খেয়ে দে আবার উঠে খাও খেয়েবার পাড়া বেড়াতে বেরো বেড়াও অসুবিধা নেই মোটা গাড়ি ছাও পাচ্ছ মোটা রসগোল্লা সরা সাবার করতে করতে বাবু বললেন কিন্তু হ্যাঁ গাড়িটা ভোদামিত্তিরের গাড়িতে গেল কিভাবে একখানটা গাড়ির ভাঙা ফেলেছিল। লোকটা প্রশংসা করতে হয় অবিকল আগের চেহারা ফিরিয়ে দিল মুরারি বাবুর রসগোল্লা খাওয়া শেষ सीताभोग मिहिदान कथाचू मुखे सैर, ए, ए ए ताके बाधा दिएिंगटन सब स्वीकार करना साहेब उठे दिए अबारी बाबू क्या मुर्ते? मुर्ते? हाँ, ना मरलेबाद उठेस मुरारी बाबू आतके उठल बुझते झोंकर बसे এই টেবিলের ওপর থেকে হাত ধরে বাড়িয়ে তারপর হ্যাঁ বেলিংটন প্রচন্ড ঠান্ডা একটা হাতে তাকে হিড় করে টেনে নিয়ে বাংলো থেকে বেরোলেন এবার মুরারিবাবু আর্তনাদ করে উঠলেন কিন্তু বেলিংটন তখন নিজ মূর্তি ধরেছে কোট পরা আস্ত কঙ্কাল হয়ে উঠেছে কঙ্কালটার একটা হাত নেই এই যা এবং সেই কঙ্কালের মুন্ডুটা দাঁত কিড়মিড় করে হাসছে আর বরফের মতো ঠান্ডা হাড়ের আঙুলে বাবুর লিখলিকে কবজি ধরে আছে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে এই বিজয় অরণ্যে কে বা তাকে মাচাবার জন্য আসবে ঢুকিয়ে কঙ্কালি হাস্য হেসে বললেন এত ভয় পাচ্ছ কেন বাবু ঠে রে পাবে না কিছু মরার চেষ্টা নেই বা হাত মানে হাড়ের হাতটা কোটের হাতে ঢাকা রয়েছে এবং হাতের আঙুলগুলো এবার বাবুর পিঠের পেছন থেকে স্টিয়ারিং ধরেছে অর্থাৎ মুরারিবাবু বেলিংটনের শরীরের তলায় বন্দি গাড়ি চলতে শুরু করল জঙ্গলের মধ্যে এবর খেবড়ো কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে গাড়ি চলছে বাবু প্রাণের আশা ছেড়ে দিয়ে বসে আছেন কুজো হয়ে বড্ড ভেকায় দেয় বসে থাকা দম আটকে যাওয়ার দশা কিছু চলার পর জঙ্গল শেষ হল একটা নদীর ব্রিজ দেখা গেল কিন্তু কোথাও কোনো লোক নেই বাবু রাগে দুঃখে ভাবছেন জেলেরাই বা নদীতে মাছ ধরতে আসেনি কেন আজ নদীতে কি মাছের অভাব আছে ওরা এলে অন্তত মুরারিবাবু চেঁচিয়ে ডাকতেন জেলেদের মুন্ডপাত করতে থাকলেন বাবু এবার দুধারে ধুধু ধু ফাঁকা মাঠ কোথাও রাখালো গরু টুরু চড়াচ্ছে না মুরারিবাবু এবার রাখালদেরও মনে মনে গান বন্ধ করলেন এই যেন রূপকথা সেই তেপান্তর সে কেলে কালো ফোট গাড়িটা চলেছে তো চলেছে দুপাশে ঠা ঠা দূরে তেপান্তরে ছড়িয়ে রয়েছে উজ্জ্বল সোনার মতো নাকি কাশোর ঘন্টার মতো যেন ঝুঁলেই ঢঙ্গর বেজে উঠবে নীল আকাশটা দেখাচ্ছে তপ্ত করার মতো গনগণে হঠাৎ মুরারিবাবু দেখলেন কখন দুপাশের পাদানিতে বাবা যেন এসে দাঁড়িয়েছে নির্ঘাতেরা কলকাতার ট্র্যামে বাসে ছড়ে অফিসে যেত ইহোকালে তারা জানলায় মুন্ডু বাড়িয়ে আর মুরারি বাবু দেখছে। বা বলতে শুরু করলো বেলিংটন হেসে ভাঙ্গা বাংলায় জবাব দিলেন বাবু ঠুমাটের একজন সঙ্গে হবে একজন বললো কেন স্যার আরেকজন বললো ওকে কোথায় নিয়ে গিয়ে ঘাড় মটকাবেন এত ছাড়া কেন আসে আমি বাবুকে আমার খবরে দেবেন এই কাজটা আমরা ওইভাবে আমরা পার তার মানে ঘাড় তখন তার ব্যাপারটা অন্যরকম হবে কবরে নিয়ে যাচ্ছেন বলেন। তাহলে কি কৃষ্টনগরে যে সাহেবদের কবরখানা আছে সেখানেই তাঁর কবর মুরারিবাবু সব কথা ভেবে একটু সাহস পেলেন कृष्णनगर धारे का उपाय मिलते लोक जन तो प्रचुर आहर जैगा मजा देखिए आजकल का देशी मानुषुल चो ना भावचो तुम्हारे से ब्रिटिश अमल जिन सहेब देखले ही भय पा तक एकटो क्षुदिराम एजस् क्षुदिराम ছেলেরা কি টের তারপর একজন বলে উঠল একটা কথা আছে আপনাকে মারতে দেব না ও, তারা চেঁচাতে চেঁচাতে আসছে তারপর তারা এসে কেউ কিউ বনেটের উপর কিউ কেউ ছাদের উপর বসে পড়লো গাড়ির ওপর কঙ্কাল দুপাদানিতে কঙ্কাল ইঞ্জিনের ওপর কঙ্কাল বাবু এবার একটু সাহস পেলেন হাজার হলেও এরা তার দিশি ভাই ভারতীয় ভূত এই বিধর্মী সাহেব ভূতের কবল থেকে এরা কি তাকে বাঁচাবে না অন্তত বেলিংটনের হাত থেকে উদ্ধার হতে পারলে এই দিশি ভাই বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে পৈতৃক প্রাণটা রক্ষা করার একটা আশা জেগে উঠলো। মুরারিবাবুর মুনে ভাবলেন গৌতিক বুঝলে বরং গরম বক্তৃতা দেবেন তাতে দেশপ্রেমের কথা হ্যাঁ বিবেকানন্দের প্রখ্যাত উক্তি জুড়ে দেবেন বক্তৃতায় চণ্ডাল ভারতবাসী মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী আমার ভাই আচমকা সেই সময় একটা তুমুল হুলস্থুল ঘটে গেল मुरारी बाबू <tles> के कंकालगुलटन स्टीयरिंग सामलाबंदी ठीक करते गाड़ी तुम्हुल चैचामेची ना किश्वर स्लोगान हाँकते शुरू कर छोर एक दल कंकाल সেই তুলকালাম হট্টগোলের মধ্যে গাড়িটা ঘুরে গেল এবং বাবু ভয়ে চোখ বুঝেই টের পেলেন ঠান্ডা ঠান্ডা হাড়ের হাতে দিশি ভূতেরা তোমাকে গাড়ি থেকে বের করল তারপর তাকে চ্যাংদলা করে তুলে মাঠের দিকে দৌড়ে চলল ওরা এই অবস্থায় একটা প্রচন্ড আওয়াজে বুঝলেন বেলিংটনের গাড়ি সেই অতল খাদে পড়েছে মামা ও মামা মামা ও মামা মুরারিবাবু ভয়ে ভয়ে চোখ খুললেন খুলেই বন্ধ করলেন শুনলেন যেন তাকে ডাকছে মামা ও মামা মামা ও মামা ফের চোখ খুলে দেখলেন বিরু আমি আমি কোথায় আবার কোথায় সেবারকার কার মতো হাসপাতালে মুরারি বাবু ওঠার চেষ্টা করলেন পারলেন না যেন বেঁধে রেখেছে বললেন কি হয়েছিল হবে কি করে পড়েছিলেন। সেখান থেকে লোকেরা হাসপাতালে নিয়ে এসেছে ডাক্তার বলেছে কয়েক জায়গায় হাড় ভেঙে গেছে প্লাস্টিক বেদে এখন মাছ চারে পরে থাকতে হবে বিছানায় মুনারিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন আর আর আমার গাড়িটা জানাল গাড়িটা চুর মার হয়েছে ভাগ্যেশ মুরারি মামা গৌতিক বুঝে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পড়েছিলেন গাড়িটা নয় গাড়ির হাড় গোল ট্রাকে চাপিয়ে আনতে গেছেন ভোদা মৃত্যির শুনছিলেন বাবুর মোটর গাড়ি রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে এবং সাহেব ভূতের ভূমিকায় দ্বীপ গল্পের সূত্রধার ভোদা মৃত্যির জটিল গাড়ির মিস্ত্রি এবং দেশি ভূতে চরিত্রে সমক বীরু পুষ্পল এবং মুরারি বাবুর ভূমিকায় জগন্নাথ বসু শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং এফেক্সে রিচার্ড বিশেষ সহযোগিতায় সমক এবং লাবন্য পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক সমগ্র পরিকল্পনাও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সিরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স